আমরা আজকে যেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব অনেক ভাই বোন আমাদের কাছে জানতে চান যে সিয়াম অবস্থায় রমাদান মাসে কোনো ভাই যদি অসুস্থ থাকেন ওই অসুস্থ ব্যক্তির সিয়ামের বিধান কি হবে এই মার্শালাটি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব হচ্ছে অসুস্থ ব্যক্তি দুধরনের অসুস্থতা হইতে পারে এক ধরনের অসুস্থতা হতে পারে যার সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই অর্থাৎ তিনি এমন অসুস্থ যে আর পুনরায় সুস্থ হওয়ার সম্ভাবনা ক্ষীণ তিনি অতিশয় বৃদ্ধ অনেক বয়স্ক মানুষ অথবা এমন অসুস্থ যার থেকে সুস্থ হওয়ার কোনো আশা করা যায় না এই অসুস্থ ব্যক্তির উপরে সিয়াম খরচ হবে না কারণ আল্লাহ সুবানি কারিমে সুরাতনের ষোলো নম্বর আয় আল্লাহ বলছেন পত্তা কোল্লা হয় মাস্তা তাহাত তো আমরা আল্লাহ সুবান তালাকে ভয় কর যতটুকু তোমাদের পক্ষে সম্ভব তো তিনি সিয়াম পালন করার ব্যাপারে পুরাপুরি অক্ষম সুতরাং তার উপরে সিয়াম খরচ হবে না সূরা আল বখারা 286 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বিসাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো জিনিস চাপিয়ে দেন না কোনো কিছু বাধ্য করেন না তো যিনি শারীরিকভাবে একেবারে অক্ষম সিয়াম পালন করতে তার উপরে সিয়াম ফরজ না তবে তিনি ফিদিয়া দিবেন যেহেতু সিয়াম ফরজ হওয়ার আগে ফিদিয়াটা ছিল সিয়ামের বিকল্প এই জন্য তাকে ফিদিয়া দিতে হবে আর ফিডিয়ার ব্যাপারে আল্লাপুরাল একশো চৌরাশি নম্বর আয়াতে বলে দিয়েছেন মিসকিনকে খাবার দেওয়া প্রত্যেক সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে খানা খাওয়া তো এই ব্যাপারে একটি দৃষ্টান্ত দেশ আছে সেটা হল আনাসব মালেকি আল্লাহম তিনি বৃদ্ধ বয়সে এক বছর বা দুই বছর তিনি সিয়াম পালন করতে পারেন তো আনাসিবাহ মালিক রাদি আল্লাহরানো যে কাজটি করতেন ও আম্মা শাইখুল কাবির ইসালা আনাস রাদি আল্লাহরাহ অর্থাৎ অতিশয় বৃদ্ধ তিনি আনাস রাদ আমলটা করবেন আনাস রাদী করতেন উল্লা মিসকিন খুবজান ওয়া লহমান ও তিনি প্রতিদিন একজন মিসকিনকে রুটি খাওয়াইতেন এবং পোস্ত খাওয়াইতেন আর ওয়াফ তারা তিনি নিজে সিএম ভেঙে ফেলতেন এই আমলটিকে সাহাবাই কালাম এবং সালপা সাল উত্তম আমল মনে করেছেন যেটাই পিডিয়া একজন মিসকিনকে খানা খাওয়াবে আর নিজে তার পরিবর্তে সিএম ভেঙে আরেক ধরনের অসুস্থতা রয়েছে যেটি পরবর্তীতে সুস্থ হয়ে যাবে অর্থাৎ যুবক মানুষ অথবা সুস্থ মানুষ কোনো কারণে রমাদান মাসে অসুস্থ হয়ে গিয়েছেন তো পরবর্তীতে তিনি সুস্থ হবেন তবে এই অসুস্থতার এই অবস্থায় সিয়াম পালন করতে গেলে তিনটি পরিস্থিতির যে কোনো একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে একটি পরিস্থিতি হলো তিনি ইচ্ছা করলে অসুস্থ হলেও তিনি সিয়াম পালন করতে পারেন তার জন্য এটা কষ্টকর নয় এবং তার শরীরের কোনো ক্ষতিও করবে না তো এইরকম অবস্থায় বলেন এরকম অবস্থায় তিনি সিএম বেঙ্গে ফেলবেন সুরালো পঁচাশি নম্বর আয়তো বলছেন ওয়ামান খান আমার ইদান কোন ব্যক্তি যদি অসুস্থ হয় বা সফরে থাকে তিনি অন্য সময় এটি পূরণ করে নিবেন তাহলে এই অবস্থা যেহেতু আর এই ক্ষেত্রে একটি মূল রয়েছে যে হাদিসটি মোস্তাদ আহমদের পাঁচ নম্বর হাদিস ইবনে হবানের দুই নম্বর হাদিস নবিসাম বলছেন ইন কামা ইয়াক আল্লাহ পাক রসত দিলে সেই রকসদ গ্রহণ করা কে আল্লা পছন্দ করে আর আল্লাহ পাক গুণাকে আল্লাহাকিকে গুণা করাকে আল্লাপাক পছন্দ করে তো এই দৃষ্টিতে আল্লাহ যেহেতু অসুস্থ ব্যক্তির জন্য রক্তসদ দিয়েছেন সুতরাং তিনি রক্তদ গ্রহণ করবেন এটাই তার জন্য উত্তম আরেকটি হলো তার জন্য খুব কষ্টকর এবং তার শারীরিক ক্ষতিও করবে সিয়া পালন করবে এই অবস্থায় তার সিয়াম বেঙ্গের নিজেদেরকে নিজেরা হত্যা করিও না সুরাল বাকার পঁচানব্বই নম্বর আয়তে আল্লাপা বলছেন তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস দিকে ঠেলে দিও না তাহলে তিনি যদি এই অবস্থায় পালন করেন তার শারীরিক কষ্ট হবে ক্ষতির সম্ভাবনা আছে এই জন্য তার উপরে সিএম ভাগ্য ফেলাটাই বাজি তিনি তার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না সম্মানিত ভাই বোনেরা আশা করি আমরা অসুস্থ ব্যক্তির শরীরবিধান সিয়াম সম্পর্কে জানতে পেরেছি আল্লাপাকে আমাদের সবাইকে কোরআন এবং সুনার আলোকে আমল করার তো অভিজ্ঞতা করুন আমিনিয়ারফুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক